সম্মানিত মুসল্লিম বৃন্দ আজকে আপনাদের সামনে একটি বিষয়ে পরিষ্কার করতে চাই যারা নিয়মিত খবর রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত খবর রাখেন আপনারা দেখে থাকবেন গত কয়েকদিন ধরে আমি একটি ভিডিও ক্লিপ দেখতেছি প্রায় সময় একটা ভিডিও ক্লিপস আসতেছে অনেকে শেয়ার করেছেন আমি ভিডিও ক্লিপসটা দেখে এত অবাক হলাম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 স্টুডেন্টরা ডানে সব জায়গায় স্টুডেন্টটা বসা সেখানে যেন এই আমন্ত্রিত অতিথিবৃন্দের গলায় এই ফুলের মালা পরানো হয় সমস্যাটা হচ্ছে এখানে আপনাদেরকে আমি কেমন করে বুঝাই এই ভিডিও ক্লিপটা এমনভাবে আমি দেখলাম এখানে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 ওই অতিথিবৃন্দের সামনে দাঁড়িয়ে এরকম মাথা নত করে একবার হিজাব নাই আর সবগুলি মেয়ের মাথায় হিজাব আমি অবাক হয়ে গেলাম এটা বাংলাদেশের মূর্শ্রীগণে এই ঘটনা যশোর সরি যশোরে চিন্তা করেন এখানে কি শিক্ষা দেয়া হচ্ছে আজকে বাংলাদেশ শিক্ষালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা দেয় এদের চিন্তা এদের চেতনা এদের মানসিকতা এদের জ্ঞানের গভীরতা কোন পর্যায়ে আজকে আসে অবাক হয়ে যায় এদের মধ্যে দিনের সামান্য পরিমাণ এই এই কুলাঙ্গার শিক্ষক এবং এই ম্যানেজমেন্টের যারা আছে এদের পিঠে চাম্প দরকার সম্মানিত উপস্থিতি বলছিলাম আমি গতকালকে জুমার খুব বে আলোচনা করেছিলাম রসুর বলেছেন যে মজলিস যে বৈঠকে আল্লাহ আল্লাহ সেই মজলিস শেষ হয় সেখানে যারা আছে সবাই নাই। সনদের হাদিস। আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আল্লাহর কোনো নাম নেওয়া হচ্ছে না বক্তব্যের শুরুতে আপনার লেকচারের শুরুতে আল্লাহর নাম বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে শুরু করা এর মাঝখানে দুই একটা কোরআনের আয়াত বলা তাদেরকে একটু দাস দেওয়া এগুলো আজকে হচ্ছে না আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষা ব্যবস্থা এই সবাইকে প্রত্যেকটা স্টুডেন্টকে মরা গাদার স্টুডেন্টার খাওয়ানো হচ্ছে সম্মানিত উপস্থিতি বলছিলাম এটা কিন্তু বাংলাদেশ এটা গুমূত্র খাওয়ার দেশ ইন্ডিয়া নয় যেখানে কেউ কাউকে শিরিক শিক্ষা দিয়ে পূজার শিক্ষা দিয়ে পার পেয়ে যাবে এটা সেই বাংলাদেশ নয় এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার অন্য দিয়েছে ইমান বলতে কিছু থাকবে না তারা নাস্তিক শিখবে এই ইসলাম বিরোধী শিরকি জিনিস শিখবে আজকে আমাদের সকলের সচেতন থাকা যেরকম দরকার ঠিক তদ্রূপ এর প্রতিবাদ করা দরকার যদি এর প্রতিবাদ করা হয় তাহলে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে এই লোকগুলো আর কিছু নয় শিক্ষকের শিরকি এই পূজা কেন করানো হবে রসুল বলছেন আমার অন্যতের কিছু লোক থাকবে যারা মূর্তি পূজা করবে আর এখন সেই মূর্তি পূজা থেকে মানুষ পূজা হচ্ছে উপস্থিতি তাই এই চামচামি যারা এদের শিক্ষা দেওয়া দরকার সরকারের প্রতি আবেদন থাকবে আমরা যেহেতু মুসলিম মুসলমানের সন্তানকে কেন এই শিরকি পূজা শিক্ষা দেয়া হবে ওই এমপির ওই যারা ম্যানেজমেন্টে চাই সবার প্রত্যেকের পিঠের চামড়া দরকার আপনি বলবেন কেন এমপি সাহেব করেছে তিনি তো বলেন নাই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 এটা আপনাকে নজর দেওয়া দরকার কারণ সব কিছুর খবর রাখেন কিন্তু আল্লাহ সুবাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকা তা অভিজ্ঞান করোনা আমিন অবশ্যই এই ধরনের শিক্ষার পাশাপাশি পুরাণের শিক্ষা দিবেন অন্যথায় কেমতে দিন আপনি ও জাহান নামে যাবেন আপনার মেয়েকে ও জাহান নামে নিয়ে যাবেন আল্লাহ সুবান আমাদের সকলকে সঠিক বুজদান করুন আমি